প্রিয় শ্রোতা এতক্ষণ আপনারা শুনছিলেন একতানের সঙ্গীত পরিচালক মাহমুদুল হাসানের কণ্ঠে নসীব যেন হয় কানের কথা লিখেছেন কাজী কাজীজ্জুনায়দ মহসিন সুর ও কণ্ঠ মাহমুদুল হাসান শিল্পীকে কণ্ঠ দিয়ে সহযোগিতা করেছেন আরিফুর রহমান শোয়াইব ইব্রাহিম ও আনোয়ার আব্দুল্লাহ সঙ্গীত পরিচালনা ও সার্বিক দিক নির্দেশনা কাজীজ্জুনায়দ মোহসিন শব্দগ্রহণ মোহাম্মদ সেলিম আর উপস্থাপনায় ছিলাম আমি সাকিব হাসান আল্লাহ হাফিজ